গত দুই পর্বে আলোচনা হচ্ছিল পার্থিব জীবনে নবীজির বিভিন্ন বিষয় নিয়ে আজকের পর্ব থেকে আমরা একটু বিস্তৃত স্কোপের মধ্যে ঢোকার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেমন নবীজির প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা রসল সাল্লু আলহি আসলাম যে ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন তার মধ্যে গোত্রীয় জাতীয় দেশীয় সম্পর্কের পরিবর্তে বিশ্বাসের সম্পর্ক স্থান পেয়েছে এবং জাতীয় বর্ণকে উপেক্ষা করে এক মুসলিম অপর মুসলিমের ভাই হয়ে গেছে তাই সাহাবি বিলাল আবু বকর সলমান অমর সোহাইব রাজিয়াল আনহোম সবাই হয়েছে ইসলাম পরিবারের পরস্পরের ভাই ভাই এক মুসলিম আরেক মুসলিম থেকে যত দূরেই থাক না কেন তারা পরস্পর ভাই ভাই এমন সমাজ ব্যবস্থার ভিত্তিতেই পরিবার কাঠামো গড়ে ওঠে আমরা পর্যায়ক্রমে এর নানা তুলে ধরবো হাদিসের আলোকে ইনশাআল্লাহ যেন নৈতিক ভিত্তির মধ্য দিয়ে কিভাবে সমাজ ব্যবস্থাপনা ইসলাম সুদৃঢ় করে দিয়েছে তার পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে প্রথমেই আসা যাক পরিবার ব্যবস্থা পরিবার ব্যবস্থাকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে কেবল নৈতিক ভিত্তির উপর ফলে পরিবারের সদস্যদের মধ্যে এমন সম্পর্ক তৈরি হয় যা জাগতিক সম্পর্কের ঊর্ধ্বে একটি পরিবারের এই সম্পর্কগুলো আমরা বিশেষভাবে উল্লেখ করতে পারি যার প্রতিটি স্বামী পরস্পরের সুসম্পর্কের সাথে জড়িত সন্তানের সাথে তাদের সম্পর্ক আত্মীয় সাথে পরিবারের সম্পর্ক এতিমের অবস্থান এরকম প্রত্যেকটা বিষয় নিয়ে আলাদা আলাদা আলোচনা হবে ইনশাআল্লাহ এর আগে আলোচনা থাকছে নারীর ব্যক্তিত্ব ও স্বামী হিসেবে পুরুষের ব্যক্তিত্ব নিয়ে অমর আব্দুল খাতাব রাদুল্লাহ আনহু বলেন জাহিলি যুগে আমরা নারীদের কোনো বিষয়েই গণ্য করতাম না একসময় আল্লাহ তাদের ব্যাপারে বিধান নাজিল করলেন তাদের প্রাপ্য বন্টন করে দিলেন ইসলামের আবির্ভাব হল ইসলামের ছায়াতলে নারী মানুষ হিসেবে গণ্য হল পুরুষের মতো তাকেও ইমান ও ইবাদতের আদেশ দেয়া হল সর্বক্ষেত্রে নারীর মর্যাদা নিশ্চিত করা হল দিনের পথে নারী হিজরত করল আল্লাহ রাস্তায় জিহাদে অংশ নিল আল্লাহ আল্লাতালা তার জন্য মিরাজ নির্ধারণ করলেন তাকে সম্পদে পরিপূর্ণ মালিকানা দেয়া হল এভাবে আল্লাহর বাণীর আলোকে সে পুরুষের মতো বাসতে লাগল যেখানে বলা হয়েছে ওয়ালাকারী আদম অর্থাৎ আমি আদম সন্তানদের মর্যাদা দান করেছি সুরাবানী ইসরায়েল আয়াত সত্তর বিভিন্ন মুসলিম রাষ্ট্রে ইসলাম আগমনের আজ প্রায় সুদীর্ঘ দেড় হাজার বছর পরেও নারীকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা হচ্ছে কখনো সমাজের সনাতন প্রথার স্বাভাবিক নিয়মে কখনো বা অত্যাচার ও জোরপূর্বক কর্মকাণ্ডের মাধ্যমে নারী যখন তার অধিকার থেকে বঞ্চিত হয় তখন স্বাভাবিকভাবেই পারিবারিক স্থিতির ওপর একটা বৈরী প্রভাব পড়ে রসল সাল্লু আলহাম বলেছেন তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম তাহলে আসলে সমস্যাটা কোথায় কখনো কখনো আসলে সমস্যা হচ্ছে মুসলিম পুরুষ নিজেই যুগ যুগ থেকে তার মানবতাবোধ বিলুপ্তির পথে ফলে সে নারীর উপর প্রভাব বিস্তার করে বেড়ায় स्वामी हेवार स्तम्भ तरह स्थितिशीलता सबसे बड़ विषय बोलते परिवार स्थितिशीलारबचे गुरुत्वपूर्ण विषय एक जो सत् स्वमी और महत् पिता हिसाब सेब क्षेत्र एक जो पुरुष मध्य जे सब गुणवल थका प्रयोजन रसल सल्ला आनीलम तरह सुस्पष्ट बर्णना दिए बोले जख तुम्हारे एम क्यों विय प्रस्ताव पाठाय जार दिनदारी और चरित्र बेपारे तुम्हारा सन्तु তোমরা তার বিয়ে দিয়ে দাও খাদিজা রদেল ওয়ানহা তার চরিত্র মাধুরের বিবরণ দিয়ে বলেন আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন অন্যের বোঝা বহন করেন অসহায়ের উপার্জনের ব্যবস্থা করেন অতিথিকে আপ্যায়ন করেন এবং সত্যের পথে মুসিবতে পতিত লোকদের সাহায্য করেন স্বামী ব্যাপারে আল্লাহ তালাসুরা আর রুমে বলেছেন তার নিদর্শনাবলীর মধ্যে আরেকটি এই যে তিনি তোমাদের জন্য তোমাদেরই শ্রেণী থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের নিকট শান্তি লাভ করো এবং তিনি তোমাদের পরস্পরের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন ভালোবাসা ও দয়া নিশ্চয় এতে বহু নিদর্শন রয়েছে চিন্তাশীল লোকদের জন্য পরিবারকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে ভালোবাসা ও দয়াদ্রতার উপর ওই আয়াত থেকে এই বিষয়টি স্পষ্ট রসুলসাল্লু আলহি ওসাল্লাম বলেন তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো কারণ নারীকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হার থেকে আর তা হচ্ছে পুরুষের পাঁচরের উপরের বাঁকা হার অতএব তা সোজা করতে গেলে ভেঙে ফেলবে আর ফেলে রাখলে তা বাকাই থাকবে অতএব নারীদের সাথে ভালো আচরণ করো রসল সাল্লাহু আলহি ওসাল্লাম নেকা নারীদের বিবরণ দিয়ে বলেছেন আরবের উত্তম নারী হলো কোরাইশের সচ্চরিত্রবান নারীরা তারা স্বামীর স্ত্রী সন্তানের প্রতি অধিক মমতাময়ী এবং স্বামীর সম্পদের অধিক রক্ষণাবেক্ষণকারী ইসলাম স্বামী প্রত্যেকের অধিকার ও কর্তব্য স্পষ্ট করে দিয়েছে তবে শুধু অধিকার দেখে পরিবার চলতে পারে না পরিবারের স্থিতিশীলতা নির্ভর করে হৃদতা ও ভালোবাসার উপর সুতরাং কেবল মতবিরোধের ক্ষেত্রেই অধিকার ও কর্তব্যের ভাষা ব্যবহার করা যায় সন্তান সন্ততি রসুল্লা সাল্লু আলহি ওয়াসাল্লাম আদরযত্ন ও স্নেহমতায় ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ করতেন না তিনি তার প্রত্যেক মেয়ের জন্যই যোগ্য ও উপযুক্ত পাত্র নির্বাচন করেছেন এবং বিয়ের পরেও তাদের দেখাশোনা ও খবর অব্যাহত রেখেছেন আনাসেবেন মালিক রাদ আহ থেকে বর্ণিত রসুল্ল সাল্লু আলিবাস্লাম বলেছেন যে ব্যক্তি কন্যা সন্তানের প্রতিপালন করবে তিনি দুটি আঙুল দেখিয়ে বললেন ক্যামতের দিনে সে এইভাবে উপস্থিত হবে যেন এই আমি আর এই সে অর্থাৎ কাল ক্যামতে সে আমার সঙ্গে হাসর হবে আবু সাইদ আল খুচরিজাদ আলহু থেকে বর্ণিত যে কারো তিনটি কন্যা বা তিনটি বোন থাকে আর সে তাদের সাথে ভালো ব্যবহার করে তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার পিতামাতার সাথে সদ্ব্যবহারে উৎসাহ দিয়ে বহু হাদিস রয়েছে অনেক হাদিসে পিতামাতার অবাধ্যতা সম্পর্কেও সতর্ক করা হয়েছে বেশিরভাগ হাদিসে পিতার উপরে মাতাকে প্রাধান্য দেয়া হয়েছে আবুহুর আলী রাদিল্লা আহ্ন থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল সাল্লাহু আলি আসসালামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কে আমার সদাচরের সবচেয়ে বেশি হকদার রসুল্লাহ সাল্লু আলি আসলাম বললেন তোমার মা তিনি জিজ্ঞেস করলেন তারপর কে রসুলসাল্লু আলহাম বললেন তোমার মা আবার জিজ্ঞেস করলেন তারপর কে তিনি বললেন তোমার মা এরপর জিজ্ঞেস করলেন তারপর কে তিনি বললেন তোমার বাবা এক হাদিসে বাবা মায়ের সেবা করাকে আল্লাহর পথে জিহাদের চেয়েও তিনি অগ্রাধিকার দিয়েছেন আবু সাইদ আল খুদ্রজাদহু থেকে বর্ণিত এক ব্যক্তি জিহাদের শরীহতে ইয়েমেন থেকে হিজরত করে রসুদসাল্লু আলহিহ আসলামের কাছে এলেন রসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম বললেন ইয়েমেনে তোমার কেউ আছে কি তাহাবি বললেন আমার বাবা মা আছেন রসুদাল্লাহু আলিউসালাম জিজ্ঞেস করলেন তারা কি তোমাকে অনুমতি দিয়েছেন তিনি বললেন না এরপর রাসলাসাল্লু আলু আসসালাম বলেন ফিরে যাও তাদের কাছে অনুমতি চাও তাদের অনুমতি পেলে জিহাদ করো না হয় তাদের খেদমত করতে থাকো আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার প্রীতি ভালোবাসা ও দয়াত্রতার সম্পর্ককে ইসলাম কেবল একটি পরিবারের বাবা মা সন্তান সন্ততির মধ্যেই সীমাবদ্ধ করে দেয়নি এ সম্পর্কের ব্যাপ্তি বহুদূর পর্যন্ত বিস্তৃত বাবামা উভয়ের বংশধারার মধ্যে মানুষের প্রত্যেক নিকটতম সদস্যই আত্মীয়তার বন্ধনে জড়িত এভাবেই সুসম্পর্ক ও ভালোবাসার এই বন্ধন অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায় অনেক হাদিসে আত্মীয়তা সম্পর্ক অক্ষুন্ন রাখতে উৎসাহিত করা হয়েছে পাশাপাশি এই সম্পর্ক ছিন্ন করার ভয়াবহ সম্পর্কেও সতর্ক করা হয়েছে আবুহরাই রাদিল্ল আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলিয়াস্লাম বলেছেন আল্লাতালা এই জগৎ সৃষ্টি করলেন তারপর যখন সৃষ্টিকর্ম থেকে ক্ষান্ত হলেন তখন আত্মীয়তা সম্পর্ক বলে উঠল এই জায়গা সম্পর্ক ছেদ থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছে আল্লাহ বললেন নিশ্চয়ই তুমি কি এতে সন্তুষ্ট যে যে ব্যক্তি তোমাকে মিলিয়ে রাখবে আমিও তাকে মিলিয়ে রাখবো আর যে তোমাকে ছিন্ন করবে আমিও তাকে বিচ্ছিন্ন করে দেব আত্মীয়তা সম্পর্ক বলল হে আল্লাহ অবশ্যই আল্লাহ তাহলে বললেন ঠিক আছে তাই হবে এরপর আল্লাহ রাসুসাল্লু আলী আসাল্লাম বলেন চাইলে তোমরা এই আয়াত পরে দেখো যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তোমাদের থেকে এই প্রত্যাশাই করা যেতে পারে যে তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে সুরা মোহাম্মদ আয়াত বাইশ जुबईर एबिन मतम रसुल्लाहु आलिस्सलम के बताते शुने आत्मयतार सम्पर्क छिन्नकारी जाननाते प्रवेशुरहू के वर्णित रसुल्लाहु आलिम तुम्हारा तुम्हारे वंश सम्पर्कें माध्यमे तुम्हारा आत्मीयता सम्पर्क रक्षा करते कारण आत्मयतार बंधन परिवार भलोबास सम्पदे प्राचुर्य आने वपदे निर्भरता दान ইয়াতিমের প্রতি যত্নবান হওয়া ইসলাম এতিমের সবচেয়ে নিকটজনের উপর তার দেখাশোনার ভার বাধ্যতামূলক করে দিয়েছে তবে এই বাধ্যতা এতিমের অভিভাবকের পরকালের মহাপ্রতিদানকে কিছুতেই ক্ষুণ্ণ করবে না এতিমের অভিভাবকের প্রতিদান সম্পর্কে রাসুদসাল্লু আলেসালাম বলেন আমি এবং এতিমের অভিভাবক জান্নাতে এইভাবে থাকব এ সময় রাসুদাল্লু আলিহাসালাম নিজ ছাদের তর্জনী ও মধ্যমা আঙ্গুলের প্রতি ইঙ্গিত করে দেখিয়েছেন আঙ্গুল দুটির মধ্যে কোনো ফাঁক ছিল না অসহায় দুর্বলদের খবর নেয়া তাদের সবচেয়ে কাছের লোকদের কর্তব্য তাদের জন্য রয়েছে মুজাহিদের সমান পুরস্কার রসুল্লা সাল্লু আলিয়াস্লাম বলেছেন বিধবা ও মিসকিনদের জন্য চেষ্টা তদবিরকারী আল্লাহর পথে মুজাহিদের সমতুল্য কিংবা রাতভর ইবাদত ও দিনভর রোজায় কাটানো ব্যক্তির মতো সুতরাং এই অভিভাবকত্ব নৈতিকতার ভিত্তিতে গঠিত পরিবার ব্যবস্থার অন্তর্ভুক্ত থাকা উচিত বাধ্যতার ভিত্তিতে নয় এবার আসা যাক প্রতিবেশিত্ব নিয়ে প্রতিবেশিত্ব বলতে বোঝায় শহরে বা গ্রামে নিজের আশেপাশে গড়ে ওঠা ঘরবাড়িকে আর বাসিন্দারা হলেন পরস্পরের প্রতিবেশী ইসলাম প্রতিবেশীর জন্য অনেক অধিকার নির্ধারণ করেছে মানুষ যেখানেই বসবাস কিংবা অবস্থান করুক প্রত্যেকের প্রতিবেশী আছে থাকবেই মানব সমাজে একজন প্রতিবেশী অন্য প্রতিবেশী সংলগ্ন হয়ে থাকে সকাল সন্ধ্যা কর্মস্থলে যাবার সময় ফেরার সময় যেমন তাদের সাক্ষাৎ হয় তেমনি নামাজের সময় মহল্লার মসজিদে বা অন্যান্য ক্ষেত্রেও তাদের সাথে দেখা হয় রসল সাল্লু আলহাম বহু প্রাসঙ্গিক ক্ষেত্রে প্রতিবেশী সম্পর্কে বার বার উপদেশ দিয়েছেন জিপ্রিল আলহ ইসালামের অনুসরণ করতে গিয়েই তিনি এতটা গুরুত্ব আরোপ করেছেন তা ইসারা দিল্ল আনহা থেকে বর্ণিত রসুল্লা সাল্লাহ আলিউলাম বলেছেন জিব্রিল আমাকে প্রতিবেশী সম্পর্কে এত বেশি বলছিলেন যে আমার ধারণা হল প্রতিবেশীকে হয়তো ওয়ারিশ বানিয়ে দেওয়া হবে আবদুল্লাবিন আম বলেন রসুলসাল্লু আলহিউলাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম বন্ধু সে যে তার বন্ধুর কাছে উত্তম আর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম এভাবে অনেক বর্ণনা রয়েছে প্রতিবেশীর সঙ্গে সদাচরণ বিষয় तोटमोटी तीन टी दिक रहा एक तरह संगे भलो व्यवहार करा दुई तष्ट ना दे तीन तरह दे कष्ट सह्य करा इसलम प्रत्येक मानुष के तरह प्रतिबीर उपकार तक भलो व्यवहार करार निर्देश दिए एक इसलमर परिभाषा हहसान इहसान एक व्यापक अर्थवत्क शब्द जैषयिक और आध्यात्मिक उभय दिक्कत सामिल कर अबूजर रदल्ला आनू बर्णना करें रसुल्लाहु आल्लम अबूजर तुम्हें कि झोल बाड़िए दिव तुम्हतिबी के उपहार दिए ताके देखे आसो उपहार आदान प्रदान विषय शुद्ध पुरुष मध्य सीम रखें बर नारी आदेश कर अबू हुरान रदिल्लाह आनू वर्णना करें, करें। रसुल्लाु आलिम हे मुस्लिम नारीगण तुम्हारे कोशी जान अप्रतिबीर उपहार के তুচ্ছ মনে না করে যদিও তা বকরির খুর হয় যদি কোনো ব্যক্তি অধিক প্রতিবেশীকে উপহার দিতে সক্ষম না হয় তাহলে সে যেন অন্তত তার দরজার সবচেয়ে কাছের প্রতিবেশীকে দেয় আয়েশা রাদেল আনহা বলেন আমি বললাম আল্লাহ রসুল আমার তো দুজন প্রতিবেশী দুজনের কাকে উপহার দেব রসুল সাল্লাহু আলাইসাল্লাম বললেন যে দরজার দিক থেকে তোমার বেশি নিকটবর্তী আবদুল্লা ইবনুজুবাইর রাদেল আনহু বলেন আমি রসুদ্সাল্ল আলি ওয়াসাল্লামকে বলতে শুনেছি সেই ব্যক্তি মোমিন নয় যে পেট ভরে খায় আর তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে আবদুল্লাব অমর আদুল্লাহ আহু বলেন আমাদের ওপর এমন একটি সময় অতিবাহিত হয়েছে যখন কেউ তার মুসলিম ভাইয়ের চেয়ে দিনার দিরহামকে বেশি গুরুত্ব দিত না আর এখন দিনার দিরহাম আমাদের অনেকের কাছে তার মুসলিম ভাইয়ের চেয়েও বেশি প্রিয় হয়ে গেছে প্রতিবেশীকে কষ্ট না দেয়া আমাদেরকে যেহেতু প্রতিবেশীকে ইহসান করার নির্দেশ দেওয়া হয়েছে তাই প্রতিবেশীকে কষ্ট দেওয়া যে নিষিদ্ধ তা আলাদা করে উল্লেখ করার প্রয়োজন হয় না রসুল সাল্লাহ আলহাম প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে সতর্ক করেছেন আবু সুরাহ রাজ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহু আলহাম বলেছেন আল্লাহর কসম সে মমিন নয় আল্লাহর কসম সে মমিন নয় আল্লাহর কসম সে মমিন নয় জিজ্ঞাসা করা হল আল্লাহর রসুল কে মমিন নয় তিনি বললেন যার পীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় আবু হুরাই রাদিল্লানহু থেকে বর্ণিত রসুল্লা সাল্লু আলি আসসাল্লাম বলেছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার পীড়ন থেকে তার প্রতিবেশী নিরাপদ নয় তিনি আরও বলেন রসুল সাল্লাহু আলি আসালামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল অমুখ নারী রাতভর বন্দি করে দিনভর রোজা রাখে অনেক আমল করে এবং প্রচুর সাদাক্কা করে কিন্তু প্রতিবেশীকে মুখের কথায় কষ্ট দেয় রসুল সাল্লা আলিম আসালাম বললেন তার মধ্যে কোনো কল্যাণ নেই সে জাহান নামের অধিবাসী হবে এবং তিন নম্বর দিকটা প্রতিবেশীর দেয়া কষ্ট সহ্য করা প্রতিবেশীর অধিকার আদায়ের পূর্ণতা হল তার দেয়া কষ্ট সহ্য করা তার সাথে কোমলাচারণ করা এবং তার কল্যাণ কামনা করা এক ব্যক্তি আবদুল্লাবিন মাসুদ আনহোকে বলল আমার এক প্রতিবেশী আছে সে আমাকে কষ্ট দেয় আমাকে গালমন্দ করে আমাকে সংকীর্ণ অবস্থায় ফেলে এবার মাসুদ রাদিল্ল আহু বলেন যাও সে তোমার ব্যাপারে আল্লাহর অবাধ্যতা করছে বটে কিন্তু তুমি তার ব্যাপারে আল্লাহর আদেশ মান্য করো প্রতিবেশীদের হকের পর এবার আসা যাক অপর মুসলমানের হক সম্পর্কে রসদাল্লু আলি আসালাম কেবল সার্বজনীনভাবে এই সম্পর্কে কথা বলেই খান্ত থাকেননি বরং প্রত্যেক মুসলমানের জন্য তার অপর ভাইয়ের প্রতি কি করণীয় তাও নির্ধারণ করে দিয়েছেন এই সম্পর্কে আবু হুরাই রিল্লন থেকে বর্ণিত হয়েছে আমি রসল সাল্লু আলী আয়সালামকে বলতে শুনেছি প্রত্যেক মুসলমানের ওপর অপর মুসলমানের পাঁচটি হক রয়েছে এক সালামের জবাব দেয়া দুই অসুস্থকে দেখতে যাওয়া তিন জানাজায় শরী খাওয়া চার দাওয়াত কবুল করা এবং পাঁচ হাঁচিদাতার জবাব দেয়া অন্য হাদিসে এই কথাটিও আছে উপদেশ চাইলে ভালো উপদেশ দেয়া रसल सीसल्लम जीवन प्रति क्षेत्र भ्रतृत्वर अधिकार प्रति लक्ष्य रखा निर्देश दिए बोले तुम्हारा क्यों जान क्रयिक्रय एक भाईर दरदाम शेष ना होते ही नतून दरदाम शुरू ना जेत भाईर प्रयोन पूरण कर आल्ला प्रयोजन पूरण करबी को भाइयर हक छिनिए आने तब अहण ना कर তোমাদের কেউ যেন অপর ভাইয়ের বিবাহ প্রস্তাব নিয়ে আলোচনা চলাকালে নতুন প্রস্তাব না দেয় মুসলিম ভাইর সাথে সাক্ষাৎ হলে মুচকি হাসা সাদাকা অপর মুসলিম ভাইকে অবজ্ঞা করা কারো মন্দ বিবেচিত হবার জন্য যথেষ্ট কোনো মুসলমানের জন্য অপর ভাইয়ের সঙ্গে তিন দিনের বেশি কথা বন্ধ রাখা বৈধ নয় এভাবে রসুল্লাহ সাল্লু আলি আসালাম সকল ক্ষেত্রে ভ্রাতৃত্বের অর্থকে সুস্পষ্ট ও প্রথিত করে দিয়েছেন সামাজিক বিভিন্ন বিষয়ে নবীজি সাল্লাহ আলিমু আসালাম কী কী নির্দেশনা দিয়েছেন তা আমরা একটু জানলাম এখন কেউ তার স্ত্রীর সাথে কি কি আচরণ করবে কিভাবে আচরণ করবে তাও রসল সাল্লাহু আলিউ আসালামের জীবন থেকে আমরা পাই এবং তিনি পরিপূর্ণ অনুসরণীয় এই ব্যাপারে সেই উত্তম পুরুষ যে তার স্ত্রীর কাছে উত্তম ইসলাম আবির্ভাবের পূর্বে নারীরা কেমন ছিল সেই ব্যাপারে অল্প কথায় अत्यंत अलंकार समृद्ध सार्ता बर्णना दिए अमरअल्लाह आन आल्ला शपथ जाहिली जुगे नारीर को विषय गण्य करतम ना अवशेषे अल्ला तला तर विषय आयत नाजिल करें तरज यथाथ बण्टन नीति निर्धारण करें कुरआने अनेकगुलो आयत नाजिल हो नारी मर्जा नहीं तब पुरुष सामने नारान कथाय रसल्ला सल्लाह आलहीसलम ता कर्मे दिए সুতরাং এই ব্যাপারে রসুল্লাহ হল তার প্রায়োগিক বর্ণনা তাও তিনি বলেছেন তোমাদের মধ্যে উত্তম পুরুষ সে যে তার স্ত্রীর কাছে উত্তম। আর আমি আমার স্ত্রীদের কাছে তোমাদের উত্তম স্ত্রীদের ক্ষেত্রে সমতা ইবনুল কাইম রেহমাহুল্লাহ বলেন নবীজি রাত্রিযাপন বাসস্থান ও ভরণ ইত্যাদি স্ত্রীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছিলেন আয়স আনহা বলেন আমাদের কাছে অবস্থান করার ক্ষেত্রে নবীজি কাউকে অগ্রাধিকার দিতেন না মৃত্যুপূর্ব অসুস্থতার সময়েও দিল আনহার ঘরে থাকার জন্য তিনি সকল স্ত্রীদের অনুমতি চেয়েছিলেন তারাও তাকে অনুমতি দিয়েছেন কোথাও সফরের ইচ্ছা করলে তিনি স্ত্রীদের মধ্যে লটারি করতেন কে সঙ্গিনী হবেন হাদিয়ে এলে তিনি স্ত্রীদের মধ্যে সমানভাবে বণ্টন করে দিতেন তবে বুখারির এক হাদিসে দেখা যায় উম্মে সালামা ও তার দল রসুদ সাল্লাহ আলহ আসসালামের কাছে আয়েশার ব্যাপারে সমতা চাচ্ছেন আয়েশা রাদাল আনহা বলেন রসদ সাল্লাহ আলহ আসলামের স্ত্রীদের মধ্যে দুটি দল ছিল এক দলে ছিলেন আয়েশা হাফসা সাফিয়া ও সাউদা রাদিয়াল্লা আনহনা অপর দলে ছিলেন বাকি স্ত্রীরা সাহাবিরা আয়েশার প্রতি নবীজির অধিক ভালোবাসার কথা জানতেন তাই কেউ হাদিয়া পাঠাতে চাইলে তারা অপেক্ষা করতেন এবং যেদিন আয়েশার ঘরে থাকতেন সেদিন হাদিয়া পাঠাতেন এটা নিয়ে একবার উম্মে সালামা রাদেল্লা আনহার সাথে তার দল আলোচনা করল তার উম্মে সালামাকে বললেন আপনি নবীজিকে বলবেন তিনি যেন লোকজনকে বলে দেন যারা যেদিন নবীজিকে হাদিয়া দিতে চায় তারা যেন যেদিন যেই স্ত্রীর ঘরে থাকেন সেই ঘরেই হাদিয়া পাঠায় উম্মে সালামা রাদ্লা আনহাও তাদের বলা কথাটি নবীজিকে বললেন নবিজি কিছুই বললেন না তারা পুনরায় জানতে চাইলে উম্মে সালামা রাদ্লাহ আনহা বললেন নবীজি কিছুই বলেননি সঙ্গীরা বলল আপনি আবার বলবেন আয়সা রাদেল আনহা বলেন নবীজি উম্মে সালামার ঘরে গেলে তিনি আবার বললেন কিন্তু নবীজি জবাব দিলেন না সঙ্গীরা জানতে চাইলে উম্মে সাল্লাম রাদেল আনহা বললেন নবীজি কিছুই বলেননি শেষে তারা বললেন নবীজি জবাব না দেয়া পর্যন্ত আপনি এ কথা বলতেই থাকবেন রসদ সাল্লাহু আলিউসালাম আবার তার কাছে এলে তিনি একই কথা আবার বললেন নবীজি এবার তাকে বললেন আয়েসার ব্যাপারে আমাকে কষ্ট দিও না তোমাদের মধ্যে একমাত্র আয়েশার কাছে থাকা অবস্থায় ওহিনাজিল উমে সাল্লাম রাদুল্লাহ আনহা বলেন আল্লাহ রসুল আপনাকে কষ্ট দেওয়া থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি তারপর স্ত্রীগণ নবিজির মেয়ে ফাতেমাকে ধরলেন এবং তাকে নবীজির কাছে পাঠালেন ফাতেমা রাদুল্লাহ আনহা বলেন বাবা আপনার সহধর্মিনীরা আবু বকরের ব্যাপারে আল্লাহর কাছে ইনসাফ চেয়েছেন নবিজি বললেন শোনো আমার মেয়ে আমি যা ভালোবাসি তুমি কি তা ভালোবাসো না ফাতেমা রাদেল আনহা বললেন নিশ্চয়ই ফাতেমা ফিরে এসে নবিজির উত্তর তাদের জানালেন তারা বললেন আপনি আবার জান ফাতিমা যেতে অস্বীকার করলেন এবার তারা জাইনাব বিনতে জাহাশ রাদিল্লা আনহাকে পাঠালেন জাইনাব রাদিল্লা আনহা নবীজির কাছে এসে রুঢ় ভাষায় কথা বললেন আপনার স্ত্রীরা ইবনে খোয়াফার মেয়ে আয়েশার ব্যাপারে ইনসাফ চাইছেন জাইনাব রাদ আনহার আওয়াজ উঁচু হয়ে গেল পাশে আয়েশা রাদ আনহা বসেছিলেন তিনি জাইনাবের কথা শুনলেন এক পর্যায়ে জয়নাব রাদ আনহা আয়েশা রাদিল আনহাকেও গালমন্দও করলেন নবীজি আয়েশার দিকে তাকিয়েছিলেন যে আয়েশা কি বলে বর্ণনাকারী বলেন অবশেষে আয়েশা রাদ আনহা উত্তর দিতে শুরু করলে জাইনা প্র আনহা নিঃচুপ হয়ে গেলেন জাইনা প্রাদ আনহা বলেন নবীজি তখন আয়েশা দিকে তাকিয়ে বললেন এই হল আবু বকরের মেয়ে হাদিয়ার বিষয়টায় চিন্তা করলে দেখা যায় এটা তো নবীজির নিয়ন্ত্রণে নয় যে তিনি সমতা বজায় রাখবেন আর স্ত্রীরা যেই ঘোষণা দিতে বলেছিলেন এ ব্যাপারে কথা হচ্ছে এটা নবীজির মহত্ব ও সৌজন্যবোধের পরিপন্থী এমনি হাজার আল্লাহ আসকালানী রাহমাহুল্লাহ বলেন পূর্ণ চরিত্রবন হবার দাবি হচ্ছে কারো কাছে ইঙ্গিতে ইশারায় কিছু না চাওয়া এখানে রসদ আলি আসলাম স্ত্রীদের কথা অনুসারে ঘোষণা দিলে তা প্রকারান্তরে হাদিয়ার প্রত্যাশার ইঙ্গিতি পাওয়া যেত স্ত্রীদের প্রতি ভালোবাসা আমরা আগের এক পর্বে উল্লেখ করেছিলাম আমর ইবনুল আসর আনহোকে একবার নবীজি জাতুসালাসিল বাহিনীর সঙ্গে অভিযানে পাঠালেন তিনি বলেন আমি নবীজিকে তখন জিজ্ঞাসা করলাম আপনার কাছে সবার প্রিয় কে তিনি বললেন আয়েশা আমি বললাম পুরুষদের মধ্যে তিনি বললেন তার পিতা অর্থাৎ আবু বকর রাজিল্লা আহ এভাবেই তিনি ভালোবাসার কথা পরিষ্কার জানিয়ে দিতেন ফলে এটার সাহাবিদের মধ্যে কোনো গোপন বিষয় ছিল না ইবনুল কাইম রাহমহল্লা বলেন শরীয়তে নিষিদ্ধ নয় এমন কিছুর বাসনা করলে নবীজি আয়েশাকে তা করতে দিতেন পানি পান করার সময় আয়েশা রাজ আনহা পাত্রের যেদিকে মুখ লাগাতেন নবীজিও সেদিকে মুখ লাগিয়ে পানি পান করতেন আয়সরাদ আনহার যেখানে মুখ দিয়ে গোষ্ঠযুক্ত হাড্ডি খেতেন নবীজিও সেখানে মুখ দিয়ে খেতেন তার গায়ে হেলান দিয়ে বসতেন আয়সারদ আনহার প্রতি নবীজির ভালোবাসার এতক্ষণ যে আলোচনা হলো তার অর্থ এই নয় যে অন্য স্ত্রীদের প্রতি নবীজির ভালোবাসা ছিল না আসলে আয়সারাদ আনহার মতো বাগ্মিতা তাদের ছিল না তাই তাদের সাথে রসদ্সাল্লাহ আলিয়ালামের আচরণ সেভাবে বর্ণনায় আসেনি রসুলসাল্লু আলিউ আসালাম এই হলো আবুবকরের মেয়ে বলে তার বাঘ দক্ষতার দিকেই ইশারা করেছিলেন আইসার আদেল আনহা বলেন রসুল্ল সাল্লু আলিহ আসসালাম প্রতিদিন একজন একজন করে আমাদের সবার ঘরে আসতেন অন্তরঙ্গ হতেন এবং সহবাসহীন স্পর্শ করতেন সবশেষে তার ঘরে যেতেন সেদিন যার ঘরে তিনি রাত্রিযাপন করতেন কখনো এমন হতো যেই ঘরে তিনি রাত্রিযাপন করবেন সেই ঘরে সব স্ত্রী সমবেত হতেন ঘুমের সময় সবাই যার যার ঘরে ফিরে যেতেন কখনো তাদের মধ্যে তর্ক বেঁধে যেত এমন একটি ঘটনাও আনাসরাদ আনহু বর্ণনা করেছেন তিনি বলেন নবীজির নয়জন স্ত্রী ছিলেন তাদের মধ্যে তিনি সমান বণ্টন করে নিতেন নয়জনের ঘর শেষে আবার প্রথম স্ত্রীর ঘরে ফিরে আসতেন প্রতিরাতে স্ত্রীরা সেই ঘরে একত্র হতেন যে ঘরে তিনি যাপন করতেন একবার তিনি আয়সারদ আনহার ঘরে ছিলেন এই সময়ের জাইনাব রদেলাউ আনহা এলেন নবীজি জাইনাবের দিকে হাত বাড়ালেন আয়েশা রাদেল আনহা বললেন এ তো জায়নাব নবীজি হাত সরিয়ে নিলেন এ নিয়ে আয়েশা এবং জাইনাবের মধ্যে বাদানুবাদ হল নামাজের ইকামাত শুরু হল আবুবকর রাদেলা আনহু পাশ দিয়ে নামাজে যাচ্ছিলেন তিনি তাদের আওয়াজ শুনতে পেয়ে বললেন আল্লাহ রসুল ওদের মুখে মাটি নিক্ষেপ করে নামাজে চলে আসুন নবীজি বের হয়ে গেলেন আয়সা রাদুল্লাহ আনহা বললেন এখন নবীজি নামাজ আদায় করবেন নামাজ শেষে আবু বকর রাদিল্লাহ আনহু এসে আমাকে আচ্ছা মতো বকবেন যথারীতি নামাজ শেষ হল আবু বকর রাদিল্লাহ আনহু আয়েশা রাদুল্লাহ আনহার ঘরে আসলেন এবং তাকে কঠিন স্বরে শাসাতে লাগলেন বললেন তুমি এটা কিভাবে করলে কখনও স্ত্রীদের আওয়াজ নবীজির সামনে উঁচু হয়ে যেত কেউ আবার কথা বলা বন্ধ করে দিতেন অমর রাদ আনহু বলেন একবার আমি স্ত্রীকে ধমক দিলে সে তার প্রতিউত্তর দিল তার প্রত্যুত্তর আমার ভালো লাগল না সে আমাকে বলল আমার প্রতিউত্তরে আপনি রাগ হলেন কেন আল্লাহর শপথ নবীজির স্ত্রীরা তার কথার প্রতিউত্তর উত্তর এমন কি তাদের একজন আজ রাত পর্যন্ত তার সাথে কথা বলেননি অমরাদেল আনহ বললেন এই কথা শুনে আমি ভীত হয়ে গেলাম স্ত্রীকে বললাম যে এমন করেছে দুর্ভাগ্য তার এরপর আমি গায়ে পোশাক চড়িয়ে বের হলাম এবং হাফসার ঘরে গেলাম বললাম হাফসা তোমাদের কেউ আজ রসুলের সাথে রাত পর্যন্ত রাগ করে থেকেছে হাফসার রাদ আহা বললেন হ্যাঁ ওমর রাদেল আনহু বললেন তো তুমি অত্যন্ত গর্ভিত ও দুর্ভাগ্যের কাজ করেছ তুমি কি করে নিশ্চিত আছো যে রসুলের কারণে আল্লাহ তোমাদের উপর অসন্তুষ্ট হবেন না তুমি তো ধ্বংস হয়ে যাবে তুমি নবিজির কাছে অধিক প্রত্যাশা করো तर कथार प्रति उत्तर दिना कथा बता बन्ध करो ना तुम जायोन नबीजर पारिवारिक जीवन नहीं आो कि आगामी पर्व आलोचना कर इनशाला आज के पर्यतई वसल आला सईद मुहम्मद व आलाम आलहमदुल्लि रबील आलमीन असलम आलकुम वरम्लाबरक रोज मीडिया प्रोजेक्ट सम्पर्क कर डब्ल्यू डब्ल्यू डब्ल्यू डट